বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসির আসামি হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন উনিশশো ষোলো সালে তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির প্রকাশিত তাদের বিশেষ পূজো সংখ্যা আগমনী থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো তিরাশি বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে প্রধান চরিত্রের লেখক জেলের বর্ডার এবং পে মং গল্প পাঠে দীপ শুরু হচ্ছে ফাঁসির আসামি এ কাহিনী কাউকে কোনোদিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তা যানবাহনের শব্দ যখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে অনেক বছর আগের কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার ম্যান্ডেলে উত্তর বর্মার প্রাচীন শহর ম্যান্ডেলে বাংলায় মান্দালয় লেখা হয় এই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল সামান্য কিছু টাকার জন্য সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম পেম বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ বাপ ছিল না দুভাই ভাই ঠাকুরদার কাছে মানুষ পেমং স্কুলের ধারধারত না কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা পরের গাছের ফল পাকুর পাড়া সিনেমা দেখে দেখে এই সব করত পেমের ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতই অবসর সময় ঠাকুরদার চাষবাসের কাজে সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে চাষের তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে সে কিছু পয়সা কড়ি জমিয়েও ছিল একদিন পেমং ভাইকে বললো দশটা টাকা ধার দিবি শহরে যাবো রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে তোকে টাকাটা আমি এক মাসের মধ্যে শোধ করে দেব ভাই দাদাকে খুব ভালোই জেনে এর আগে কয়েকবার যে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে তার তো এক পয়সা উপার্জন নেই তাই বললো। আমার কাছে পয়সা নেই থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালাগালি তারপর শুরু হয়ে গেল। পাড়া এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনকে পেমের ভাই সব কিছু ভুলে নিজের কাজে মেতে গেল পেমং ভুলল না তককে তক্কে রইল একদিন ভরে পেমং এর ভাই হাটে চলেছে মাথার ঝড়িতে শাকসবজি ফলপাকুর পেমং পিছু নিল নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমং পেছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল এইবার সে তোকে বাঁচাবে লড়বার চেষ্টা করেছিল পশিয়ে দিয়েছিল রক্তে তার গেঞ্জিয়া লুঙ্গি লাল হয়ে গিয়েছিল ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বার করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল পুলিশের দারোগা একেবারে সামনে একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল এই হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল পেমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল একটা নাতি তো আর একজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘা উকিল দিয়েছিল কিন্তু কিছু হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখল পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলেতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মকুব করার আবেদন করেছে পেমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি ভাইয়ের সঙ্গে গালিগালাজ হয়েছে বটে। কিন্তু মেরেছে লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে পেমং কেও কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি পেমং এর এ কাহিনী ধূপে টেকেেনি প্রমাণ হয়েছে এ ছোড়া তার তখনও তার এক কথা হুজুর বাঁচান আমার বিনা দোষে ফাঁসি হবে মরতে আমার বড় ভয় হুজুর কি বা আমার বয়স আমি আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকেলে ফুঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত আসবেন তার কাছে তোমার যাবলার আর বলি এলেই পেমং খেপে উঠত কোনো ধর্মের কথা সে শুনতে চাইত না। চিৎকার করে করে বলতো আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না প্রতিশোধ নেবে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো সত্যি হয়তো পেমং দোষী নয় বিচারেও তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিচ্ছু করার নেই মিলের থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া পথ নেই খবরটা পেমংকে জানিয়ে দেওয়া হল কিছুক্ষণ গড়াত ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে সে মেঝের ওপর লুটিয়ে পড়ল ভয় পেয়ে গেলাম आईन के फाक दिए आत्महत्या करते तरह सेलर चार दे दिए नरम कर देते आसामी देवाले माथा ठुके ना मरते रोज डातर स्वास्थ्य परीक्षा खार खब तरबक खबर शुनारेम बदले गुपचाप बस दिन रत बिड़बिड़ कि भंगी का गाली गए वार्डर के बोले खुन कर তবু এর আমি ফাঁসি দিচ্ছে আমি কাউকে ছাড়বো না সবাইকে দেখে নেব ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগল বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে সেই দিন এলো জেলার সাহেব ছুটিতে কাজেই দায়িত্ব আমার ওপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়া আনা হল ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করল কোনো গোলমাল নয় চুপচাপ শুনল গোলমাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময় কিছুতেই যাবে না পাগলের মতো চিৎকার আমি যাব না আমি আমি নির্দোষ টিনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময় কাজ শেষ আলো কাপড়ে ঢাকার দেহটা কেঁপে উঠেই হয়ে গেল একটা মানুষের আকৃতি এর দিন দুয়েক পরে ব্যাপারটা সাসপেন্স শুধুমাত্র রেডিও মিট্রি गल्पर परवर्ती अंश ब्रेक सनडेन्स शुद्धम रेडियो मिट्टी नाइन पॉइंट थ्री एफ एम एट सनडे ससपेंस ए सप्ताह ফাঁসির আসামি লেখক ছিলেন বার্মার ম্যান্ডেলে সুপার সেই জেলে এক এসেছিল নাকি নিজের ভাইকে খুন করে। নামে অল্প বয়সী এই ছেলেটি প্রথম থেকেই বলে এসেছিল সে নির্দোষ লেখকের কাছেও পেমং বহুবার আবেদন করেছে চিৎকার করে বলে বিনা দোষে তার ফাঁসি হতে চলেছে তার আত্মার প্রতিশোধ নেবে ফাঁসি হওয়ার ঠিক আগের মুহূর্তে সে পাগলের মতো চিৎকার করে বলে একজন নির্দোষ লোককে ক্ষমা করবে না। তারপর রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচণ্ড করাঘাত জেলের মধ্যে আমাদের সব সময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন একটা ঘটলেই হল দরজা খুলে দেখি রাতের বটার দুটো চোখ বিস্ফারিত উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে শীতের রাত কিন্তু সারা মুখ ঘর মা হলো নাকি মা চার তীরে আজে বাজে কথা বলছো তোমাকে জরিমানা করব বিশ্বাস করুন আমি একলা নয় অন্য কয়েকদিনও দেখেছে বেরিয়ে পড়লাম দেখে কি রহস্য গিয়ে দেখলাম পিমংয়ের সেলের আশেপাশের কয়েদিরা সব গরা ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হল অনেক কষ্ট করে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে চাঁদের আলোয়ে চারদিক পরিষ্কার কোথাও একটু অন্ধকার নেই একটা চাপা গোঙানি কানে যেতে কয়েদিটা পেমং এর সেলের দিকে দেখেই চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্য ঝুলছে ঠিক ফাঁসি কাঠ থেকে ঝোলে একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে সকলেরই চোখের সামনে এক দৃশ্য তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির সেলের সামনে এগিয়ে গিয়েই সে ধমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড় ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতে টর্চটা সেলের এদিকে ওদিকে ফেললাম করি করিকাঠেও সম্পূর্ণ স্বাভাবিক গৌড়ে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও সবাই ছুয়ে পড়ো ওয়ার্ডারকে কড়া করে বকলাম ফের এরকম ছেলে মানুষে ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে সবে তন্দ্রা এসেছিল এমন সময় এই উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কঠেরে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভেতরে ঢুকেই শরীরে রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল এই ঘর দিয়েই আমাকে সবার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কনের দিকে একটা টুলের ওপর বিস্ফারিত দুটি চোখ মনে হলো চোখের মনি দুটো বুঝি বের হয়ে আসবে জীবটা ঝুলছে গলায় লাল দাগ दड़ुपन बड़े उठे समस्त शर का ठक ठक करुक একলাস এক গ্লাস জল কে্ত গলায় প্রশ্ন করলাম বড় কষ্ট পাচ্ছি বড় যন্ত্রণা তাই আপনার কাছে এসেছি খুব সাবধানে দেয়াল আসতে আর শক্তি ছিল না স্পষ্ট দেখতে পাচ্ছি ভেমক আমার সামনে বসে রয়েছে মাত্র হাত চারেক দূরে ফাঁসির পরের অবস্থায় মৃতকণ্ঠে বললাম আমার কাছে কি দরকার বুঝতে কণ্ঠস্বর আপনার কাছে ছাড়া আর কার কাছে আসবো হুজুর যা কিছু বলার আপনার কাছেই তো বলে এসেছি কি বলবার আছে বলো আমি নি তোහු দূর ই কোন amico রিনি এ এসব কথা বলে লাভ কি তো তো যা হবার হয়ে গেছে পরকাল আছে সেখানে আমি শান্তে পাচ্ছে না কি উত্তর দেব চুপ করে রইলামতেমঙ্গই বলতে লাগ সেদিন বাইকে খোম করতে আমি চাইনি হজর। থেকে তখন পাশের চোপ থেকে একজন লাফিয়ে বের হলো আমি ওপরে ছিলাম আমার কোমর থেকে ছোড়াটা বার করে ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল আমাকেও হয়তো মারত কিন্তু সাইকেল আবার তারপের মধ্যে ঢোকে পড়েছিল আমি পয়সার জন্যই যদি খুন করবো হুজুর তাহলে পুলিশ আমার কাছে থেকে কোনো পয়সা উদ্ধার করতে কেন পারেনি কণ্ঠস্বর নয় শ্বাসনালিতে চাপ পড়লে যেমন ফ্যাঁস ফ্যাঁসি শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জীব দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পরতে লাগলো মেঝের ওপর ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল করলেন তো হুজুর দারোগাকে বলেছি কটে বলেছি কেউ বিশ্বাস করেনি হুজুর আপনার উপরলা জেলারও নয় তাই আমার এই অবস্থা আমার মোটে তেইশ বছর বয়স কাহিনী চলবে না দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা বাঁচলো আইরে রাতের বর্ডারে ভারী জুতোর শব্দ ভেসে আসছে এবার পেম দাঁড়িয়ে উঠল যারা তাদের আমি ছাড়বনা বুকটা দুপদ দুপ করে উঠল তার চরম অবস্থার জন্য একেবারে ভেজে গেছে রুমাল বার করে ঘাম মুচব সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুন্ডলি পাকানো ধোঁয়া ধোঁয়াটা সরে যেতেই দেখলাম নেই চেয়ার খালি স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম বাকি রাতটুকু আর ঘুম হল না এপাশোপাশ করলাম চোখ বন্ধ করলেই পেমংয়ের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যে নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে পেমং এর দেহ তো গতকালই খবর দেওয়া হল সে ফিরে আসবে কি করে কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গিয়েছিল খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বলিয়েই চমকে উঠলাম জেলা জাজ বেকার নিহত গত রাত্রে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্যের বিষয়ে বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায়নি পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করেছে মিস্টার বেকারের এজলাসে পেমং এর বিচার হয়েছিল গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল সব ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল তবে কি পেমং এর প্রেতার সত্যি এসেছিল আমার কাছে তা কি সম্ভব খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক পেমং এসেছিল তার চিহ্ন কোথাও নেই কোণের এই টুলটাতেই তো বসেছিল মেঝের দিকে চোখ পড়তেই আতকে উঠলাম লাল রক্তের কয়েকটা ফোঁটা জমে কালো হয়ে গেছে পেমং এর জীব থেকে এই রক্ত ঝরেছিল ফাঁসির পর এরকম রক্তই তো বের হয় শুনছিলেন ফাঁসির আসামি রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্প পাঠে দ্বীপ শব্দগ্রহণ আবহ এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী সহযোগিতায় হাতিবাগানের বর্ণালী রায় রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দেব সাহিত্য কুটিরকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স